TV Bangla মানবতার সমাধান সুপ্রিয় দর্শক ভাই বোনেরা বিভিন্ন পর্যায়ে এডুকেশন শিক্ষা নিয়ে আলোচনা করছি এখন আমরা আলোচনা করব সে বিষয়টা হলো আমার বাচ্চাকে আমি কি বানাবো এবং কিভাবে বানাবো আমি একটা গল্প বলি আমি যখন আমার পিএইচডি গবেষণা করি আমি অনেক ছাত্র এবং ছাত্রীর সাক্ষাৎকার গ্রহণ করি আমার সাক্ষাৎকারের একটা প্রশ্ন ছিল যে তুমি ভবিষ্যতে কি হতে চাও এক ছেলে আমার এ প্রশ্নের উত্তরে বলেছিল যে আমি ইমাম হতে চাই আমার সাথে ছিলেন একজন ডক্টর যিনি ওই স্কুলে কাজ করতেন একথা শোনার পরে তিনি খুব অবাক হয়ে গেলেন যে লন্ডনে বসে লন্ডনে শিক্ষা গ্রহণ করে একটা ছেলে কিভাবে বলতে পারে যে সে ইমাম হবে তার সেলফ স্টিম তার সম্মানবোধ তার উচ্চাশা এত কম যে সে ইমাম হবে তার কি আর কোনো কাজ নেই তার কি বুদ্ধি নাই তার কি মেধা নাই এটা কিভাবে হলো আমার সহকর্মী সেই ডক্টরের মন্তব্যগুলো শুনে আমি অনেক চিন্তা করেছিলাম যে এই ছেলেটা কে আসলে ভুল করছে কেন সে ইমাম হতে চায় কে তাকে বলেছে এটা আমি খোঁজার চেষ্টা করলাম যে যারা মসজিদে ইমামতি করেন ইসলামে তাদের আসলে মর্যাদাটা কী আমি দেখলাম যে রসুল্লা সাল আলহিসাল্লাম নিজে ছিলেন একজন ইমাম এটা একজন রসুলের মর্যাদার কাজ এরপরে খলিফারা ছিলেন ইমাম আমি বুঝলাম যে ইমাম হওয়া খলিফাদের কাজ এর পরবর্তীতে যত মুসলিম খলিফা এসেছিলেন প্রায় প্রত্যেকেই অন্ততপক্ষে জুম্মার নামাজ পড়াতেন তারা জুম্মার ইমামতি করতেন কারণ এই ইমামতির পদটা হল একটা অত্যন্ত সম্মানজনক পদ এই ইমামতির দায়িত্বটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ইমাম হওয়া শুধুমাত্র নামাজের নেতৃত্ব দেওয়া নয় ইমাম হওয়া মানে শুধু সুন্দর করে ছুরা তেলাওয়াত পড়া নয় ইমাম হওয়া মানে শুধু আল্লাহ আকবর বলা নয় ইমাম হওয়া মানে হলো তার পিছনে যত মুসলমান আছেন তার নেতৃত্ব দেওয়া যখন সেই ছোট্ট ছেলেটা বলেছিল আমি ইমাম হব এ কথাগুলো চিন্তা করার পর আমার মনে হয় সেই ছেলেটা আসলেই অনেক উচ্চাভিলাসী তার আশা অনেক সে এই কমিউনিটিকে সে এই জাতিকে নেতৃত্ব দিতে চায় আমি জানি না সেই ছেলে অথবা তার পিতা মাতা এটা জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছে যে সেই ছেলেকে ইমাম বানাবে অথবা সেই ছেলে ইমাম হবে আপনারা হয়তো মনে করবেন আমাদের আশেপাশে যে সমস্ত ইমামরা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তাদের দেখে মনে হয় না যে তারা খুবই ভাগ্যবান कारण अर्थनैतिक भाव अनेक इमाम सच्चल नन तारा परनिर्भरशील कंतु मुसलिम विश्व अनेक देशे आज ईमाम मान हम उच्चिक्षित मानुष जार युजे नेतृत्व देवार योग्यता आर ए समज के गाइड करार यु के किस देवारौदी आरबे कथा धरें जो बड़ बड़ मस्जिद इमाम जरा हन तश्विद्यालय शिक्षक এবং প্রফেসর বাছাই করা লোককে তারা ইমাম নিয়োগ দেন তার কারণ তারা জানেন যে ইমামতির পোস্ট অনেক বড় অনেক দায়িত্বপূর্ণ আমরা অনেকে মনে করি যে সন্তানকে আমি ডাক্তার বানাবো আমার সন্তানকে আমি সামরিক বাহিনীর অফিসার বানাবো আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো আমার সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো কিন্তু আমরা জানি না যে এর বাইরেও আপনার সন্তানকে আপনি অনেক কিছু বানাতে পারেন তার ভিতরে প্রথম কথা হলো আপনি পিতা এবং মাতা হিসেবে আপনার সন্তানকে একজন ভালো মুসলমান বানাতে হবে পেশাগতভাবে আপনার ছেলে মেয়ে যাই হোক না কেন তাকে একজন ভালো মুসলমান বানান কারণ একজন ভালো মুসলমান মানেই হলো যে আমার দায়িত্বশীল একজন ভালো মুসলমান যে তার পিতা মাতাকে শ্রদ্ধা করে যে তার পাড়া প্রতিবেশীকে শ্রদ্ধা করে একজন ভালো মুসলমান যে তার আত্মীয় স্বজনের খবর নেয় একজন ভালো মুসলমান সেই যে নিজে ভালো এবং অন্যকে ভালো হতে সাহায্য করে একজন ডাক্তার হতে পারে তিনি প্রফেশনালি খুবই ভালো ডাক্তার কিন্তু তার ভিতরে এই মানবীয় গুণগুলো নাও থাকতে পারে কিন্তু একজন ভালো মুসলমান যদি সে অবশ্যই ভালো হয় তার ভিতরে এই গুণগুলো অবশ্যই থাকতে হবে একজন ভালো মুসলমান সিগারেট পান করেন না একজন ভালো মুসলমান সরকারের পয়সা নষ্ট করেন না একজন ভালো মুসলমান তিনি ভায়োলেন্স করেন না একজন মুসলমান তিনি সন্ত্রাস করেন না একজন ভালো মুসলমান নিরপরাধ মানুষকে মারেন না ভাই বোনেরা আপনার সন্তানকে ছেলে এবং মেয়েকে আপনি অনেক কষ্ট করে বড় করছেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নেই কারণ এগুলো আমাদের দরকার কিন্তু সাথে সাথে আপনার চেষ্টা থাকবে আপনার সন্তান এবং সন্ততিকে ছেলে এবং মেয়েকে একজন ভালো মুসলমান করে আপনি মানুষ করবেন আপনি তো বলতে পারেন যে ভালো মুসলমান করার দায়িত্ব তো আসলে আমার না আল্লা পাকের আল্লাহ যদি ইচ্ছা করেন সে নিজে নিজে ভালো হয়ে যাবে কিন্তু আসলে তো সেটা ঠিক নয় আপনার কথা চিন্তা করুন আপনার পিতামাতা যদি আপনাকে ভালোভাবে নজর না দিতেন ভালোভাবে দেখাশোনা না করতেন ভালোভাবে লেখাপড়া না করাতেন আপনি কি এইভাবে বড় হতে পারতেন আপনি কি এইভাবে শিক্ষিত বা শিক্ষিত হতে পারতেন পারতেন না আপনার পিতামাতা যদি আপনাদের প্রতি আরো ভালো লক্ষ্য দিতেন আরো সময় দিতেন তাহলে আপনারা হয়তো আরো বড় হতে পারতেন ঠিক আপনাদের বাচ্চারাও এরকম তাদেরকে যদি আপনারা লুক আফটার করেন তাদেরকে যদি আপনার সেভাবে দেখাশোনা করেন আপনাদের রকম সময় দেন তাহলে তাদের পক্ষে ভালো মুসলমান হওয়াটা সহজ হবে কিন্তু সাধারণভাবে যে সমস্ত পিতা মাতা সন্তানদের সময় দেন তারা খুব সহজে ভালো মানুষে হয়ে উঠতে পারে সমস্ত ভাই বোনেরা আমরা প্রশ্ন করেছিলাম প্রথমেই যে আপনার ছেলে এবং মেয়েকে কি বানাবেন প্রথম কথা ছিল যে যাই মানান না কেন তাদেরকে ভালো মুসলমান বানাবেন ভালো মুসলমান যদি আপনি মানাতে পারেন এটা যদি হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়ার পথও সহজ হবে আপনার ছেলে আমার মেয়ে আপনার ছেলে এইভাবে যদি প্রত্যেকে আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে ভালো মুসলমান করার তাহলে অটোমেটিকভাবে স্বাভাবিকভাবে আমাদের সমাজটা ভালো হয়ে যাবে আমার তো ভাই বোনেরা এরপরে আমরা আসি স্পেসিফিক বিষয়ে যে আপনার সন্তানকে আপনি আসলেই কী বানাবেন পিতামাতার একটা আশা থাকে বাচ্চাদের হয়তো অন্য আশা থাকে আমি অনেক ছাত্রকে দেখেছি ছাত্রীকে দেখেছি যে পিতা হয়তো বলতে চেয়েছেন যে আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো কিন্তু ছেলে হতে চেয়েছে ইঞ্জিনিয়ার এখন দুজনের ভিতরে কনফ্লিক্ট তৈরি হয়েছে ছেলে চায় না ডাক্তার হতে বাবা চান ডাক্তারে পড়াতে যার কারণে দেখা গেছে সে কিছুই হতে পারে নাই এ ব্যাপারে ইসলাম কি বলে আমাদের জানা দরকার সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমার ছেলে অথবা মেয়েকে কি বানাতে চায়। তার আগে আমাকে দেখতে হবে আমার ছেলে এবং মেয়ে তাদের কোন বিষয়ে কতটুকু যোগ্যতা আছে তাদের কি ইন্টারেস্ট আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম আশেপাশে যে সমস্ত সাহাবারা ছিলেন তিনি তাদেরকে নিজের মতো করে মানুষ করে তুলেছিলেন আলীর তাল আনহু উমর উদ্দিয়তাল আনহ তারা ছিলেন বন্ধু কিন্তু তাদের উপরে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনেক প্রভাব ছিল এরপরে ছোটো ছোটো সাহাবে যারা ছিলেন তাদেরকে রসুল্লাহ সাল্লাম সেইভাবে ট্রেনিং দিয়ে সেইভাবে লুক্টার করে বড় করে তুলেছিলেন ইনি আব্বাসের অভিজ্ঞ হলে ছিলেন সমর নেতা রসুল্লাহ আলিয়া বিভিন্ন জায়গায় গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন লোককে মাদ ই জওয়ালকে পাঠিয়েছেন কারণ রসুল্লাহ সাল্লাম জানতেন যে মাজের ভিতরে সেই যোগ্যতা আছে সমরত ভাই বোনেরা আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসি এবং আমরা চাই আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সুন্দরভাবে মানুষ হোক সুন্দরভাবে বড় হোক বিভিন্ন পেশায় তারা প্রতিষ্ঠিত হোক কিন্তু এর আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন ছেলেমেয়ের কতটুকু যোগ্যতা আছে কোন বিষয়ে তাদের কতটুকু আগ্রহ আছে আপনার একটা ছেলে যদি সে আঁকিবুকি করতে পছন্দ করে তাহলে আপনি তাকে একজন আর্কিটেক্ট বানাতে পারেন যে সুন্দর সুন্দর বিল্ডিং বানাবে কারণ ইসলামে মুসলমানদের আর্কিটেক্টের দরকার আছে আপনার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে দেখেন যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার আগ্রহ আছে কিনা। না প্রথমে তার কাছে জিজ্ঞেস করেন ছোটো ছোটো বাচ্চারা হয়তো প্রথম দিকে তারা এটা বলতে পারে না কিন্তু তাদেরকে অবজার্ভ করতে হয় তাদেরকে দেখতে হয় তাদের কাজের গতিবিধি অবজারভেশন করতে হয় দেখতে হয় যে তারা কোন কাজ নিজেরা বেশি করে বেশি করতে পছন্দ করে এরপরে দেখেন তাদেরকে খেলনার দোকানে নিয়ে যান বিভিন্ন দোকানে নিয়ে যান দেখেন তারা কি ধরনের খেলনা পছন্দ করে যদি দেখেন তারা ইঞ্জিন বিষয়ক খেলনা তারা বেশি পছন্দ করে তাহলে বুঝবেন যে ইঞ্জিনের প্রতি তার দুর্বলতা বেশি আছে এরপরে দেখেন যে আস্তে আস্তে সে কোন ধরনের মানুষকে বেশি পছন্দ করে যদি তার কাছে ইঞ্জিনিয়াররা মডেল হয় আত্মীয় ভিতর হতে পারে প্রতিবেশীদের ভিতর হতে পারে বন্ধু বান্ধবদের ভিতর হতে পারে মনে করেন আপনার অনেক বন্ধু আছেন কেউ আছেন আইনবিদ কেউ আছেন শিক্ষক কেউ আছেন ইঞ্জিনিয়ার কেউ আছেন ডাক্তার যদি আপনার ছেলে ইঞ্জিনিয়ারকে বেশি পছন্দ করে তাহলে বুঝতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে কোন বাচ্চাকে আপনি কিভাবে মানুষ করবেন এটা কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যায় না এটার জন্য অনেক সময় নিতে হয় অনেক ধৈর্যের দরকার হয় আপনার বাচ্চাই সিদ্ধান্ত নিবে যে আসলে কি হতে চায় আয়সা রাদ আনা ছিলেন একজন উঁচু মাপের কবি তিনি জেনিওলজি বংশধর বিজ্ঞান তার মুখস্থ ছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে শুরু করে আদি যুগ পর্যন্ত বংশ তালিকা তিনি মুখস্থ বলে দিতে পারতেন অন্যান্য লোকজন তার কাছে আসত তার ভিতরে সে যোগ্যতা ছিল আয়সা রাদিয়াল্লাহ তাল আনহা ছিলেন একজন শিক্ষিকা মসজিদে নবীতে তিনি সাপ্তাহিক তার স্টাডি সার্কেল ছিল কি তিনি শিক্ষা শিক্ষাদান করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শাহাবাদের ভিতরে কেউ কেউ ছিলেন ব্যবসায়ী খাদিজা রাদি আল্লাহ তাল আনহা নিজে ছিলেন ব্যবসায়ী যদিও তিনি ইসলামের আগে ছিলেন কিন্তু রাসুল্লাহ কখনোই বলেন নাই যে খাদিজা তুমি একজন মহিলা মহিলা হয়ে তুমি কিভাবে ব্যবসা করলে আমরা একটু বিরতিতে যাব বিরতির পর ইসলামে আসলে কি বলে যে আমাদের ছেলে মেয়েদেরকে কোন প্রফেশন দিব সে বিষয়ে আলোচনা হবে আপনারা থাকবেন কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম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 বই আল্লাহ এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে গ্রন্থ নেই জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনে ইসলামিক of, of, is is of, of Islam. promising broods it is a believe in allah the quran is the greatest miracle of allah subhana ta'ala if you are neglecting rights of other people then you are becoming immoral and again person will never enter the Death is not define this nation but in role models ik abraham dutyaaste bhagwan ek hai dursha nahi hai nahi hai nahi hai sura nahi hai dekho pathaprodorshak paroborti anusthan bis <laughs> tv bangla আসসালাম আলাইকুম আহমতুল ভাই বোনেরা আমরা বলছিলাম বিরতির আগে যে আমার ছেলে মেয়েকে আমি কি বানাতে চাই এ সম্পর্কে ইসলাম কি বলে আমার ছেলে অথবা মেয়েকে আমি কি বানাতে চাই তার আগে আমাকে দেখতে হবে আমার ছেলে এবং মেয়ে তাদের কোন বিষয়ে কতটুকু যোগ্যতা আছে তাদের কি ইন্টারেস্ট আছে রসুল্লা সাল আলহামের আশেপাশে যে ছিলেন তিনি তাদেরকে নিজের মতো করে মানুষ করে তুলেছিলেন আলী তারা ছিলেন বন্ধু অনেক প্রভাব ছিল এরপরে ছোট ছোট সাহাবে যারা ছিলেন তাদেরকে রসুল্লাহ সাল্লাম সেইভাবে ট্রেনিং দিয়ে সেইভাবে লুক্টার করে বড় করে তুলেছিলেন এমনি আব্বাস আল্লাহ তনু ছিলেন তাফসিরের অভিজ্ঞ हा अलिदीब् अलिद समर नेता रसुल्लाहल्लम विभिन्न जगह गवर्नर विभिन्न लोक के मौाद जवाल की कारण रसुल्लम भरे से आम भाई बनरा सबा मेरे भलोबासी चाहे प्रत्येक ऐसे मे सूंदर भाव मानुष हूँ सुंदर भावे, भावे बड़ हम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 আয়সা রাদি আল্লাহ তা আলা আনহা ছিলেন একজন উঁচু মাপের কবি তিনি জিনিয়লজি বংশধর বিজ্ঞান তার মুখস্থ ছিল রসুল্লাহ সাল্লাহ্লাম থেকে শুরু করে আদি যুগ পর্যন্ত বংশ তালিকা তিনি মুখস্থ বলে দিতে পারতেন অন্যান্য লোকজন তার কাছে আসত তার ভিতরে সে যোগ্যতা ছিল আয়সা রদি আল্লাহ তালা আনহা ছিলেন একজন শিক্ষিকা মসজিদে নবীতে তিনি সাপ্তাহিক তার স্টাডি সার্কেল ছিল কি তিনি শিক্ষা দান করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাদের ভিতরে কেউ কেউ ছিলেন ব্যবসায়ী খাদিজা রাদি আল্লাহআ নিজেই ছিলেন ব্যবসায়ী যদিও তিনি ইসলামের আগে ছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনোই বলেন নাই যে খাদিজা তুমি একজন মহিলা মহিলা হয়ে তুমি কিভাবে ব্যবসা করলে আপনার মেয়ে একজন ব্যবসায়ী হতে পারে তবে যে যে পেশায় থাকি না কেন যে যেখানে থাকি না কেন দুইটা বিষয় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে সেটা হলো ইসলামের শরিয়াত যে গণ্ডিটা দিয়েছে সেই গন্ডি যেন আমরা অতিক্রম না করি ইসলামের শরিয়াত যেভাবে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন পেশার নামে আমরা যেন এটা না করি আল্লাহর কথা যেন আমরা ভুলে না যাই দ্বিতীয় কথা হলো। পুরুষ হোক মেয়ে হোক প্রত্যেকের জন্যে পরিবার সন্তান সন্ততি একটা বিশেষ দায়িত্বের ব্যাপার রসুল্লাহ সাল আলাইস্লাম বলেছেন কুল্লুকুমরা আইন তোমরা সবাই পরিচারক ও কুল্লুকুম আন রাইহি এবং তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক আমাদেরকে আমাদের সন্তানদেরকে দিয়েছেন আমাদের আমানাত হিসেবে তাদেরকে বড় করে তোলার দায়িত্ব আপনার আমার পিতা এবং মাতা উভয়ের যদি পিতারা বাইরে কাজ করেন তারা যেমন সন্তানদেরকে মানুষ করার ব্যাপারে অবহেলা দেখাতে পারেন না ঠিক মায়েরাও যদি তারা বাইরে অন্য কোনো প্রফেশনে কাজ করেন তাদের বাচ্চাদেরকে জন্য তারা অবহেলা না করেন অনেক সময় দেখা যায় মায়েরা অতিরিক্ত পয়সা কামানোর জন্য কাজ করেন আর বাচ্চাদেরকে ছেড়ে দেন অশিক্ষিতা কাজের মেয়ের হাতে এই বাচ্চাগুলোর দুর্ভাগ্য একজন শিক্ষিতা মা থাকতেও তাদের মানুষ হতে হয় একজন অশিক্ষিতা কাজের মেয়ের হাতে গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত বাচ্চারা কাজের মেয়ের হাতে বড় হয় সে সমস্ত বাচ্চাদের ডেভেলপমেন্টের সমস্যা হয় তারা অত বড় হয়ে বা ভালো হয়ে সহজে উঠতে পারে না সমস্ত ভাই বোনেরা আপনার ছেলে এবং মেয়েকে আপনি বড় করে তুলবেন তাদেরকে বিভিন্ন পেশার ব্যাপারে সচেতন করে তুলবেন কোন পেশা কার জন্য কতটুকু উপযুক্ত এটা তাদেরকে পরিষ্কার করে বলবেন একটা ইসলামী রাষ্ট্র চালাতে গেলে একটা ইসলামী সমাজ চালাতে গেলে একটা ইসলামী দেশ চালাতে গেলে আমাদের সব ধরনের মানুষের দরকার আছে পুরুষের দরকার আছে মহিলাদের দরকার আছে আমি এক সময় আমার এক বন্ধুকে বলেছিলাম আপনি আমি যদি আমাদের মেয়েদেরকে ডাক্তারি না পড়ায়। তাহলে আমাদের স্ত্রী দেখানোর জন্য যখন আমরা মহিলা ডাক্তার খুঁজি এই মহিলা ডাক্তার কোথা থেকে আসবে তার মানে হলো আপনার স্ত্রী পর্দা রক্ষা করার জন্য মহিলা ডাক্তার সেই মহিলা ডাক্তার তো আপনার আমার পরিবার থেকে আসবে সুতরাং আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন ইসলামে এতে কোনো বাধা দেয় না যদি সেই মেয়ে শরিয়াতের সীমাগুলো লঙ্ঘন না করে সমাজ ভাই বোনেরা কোনো প্রফেশন কিন্তু আসলে ছোট নয় যে কোনো প্রফেশন আমার দরকার যিনি একজন ব্যারিস্টার তার যেমন শিক্ষক দরকার যিনি শিক্ষক তারও ব্যারিস্টারের দরকার আছে সুতরাং পেশাটা বড়ো কথা নয় আল্লাহ নবী দাউদা আলহি সালাতাম লোহালকড়ের কাজ করতেন এটা আমাদের দেশটিতে একটা ছোট পেশা হতে পারে কিন্তু এটা ছিল একজন নবীর পেশা সুতরাং আপনার ছেলে এবং মেয়েকে যে সব সময় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে হবে এটা কিন্তু জরুরি নয় যে কোনো পেশায় যদি আপনার ছেলে মেয়ে ভালো করতে পারে সেটাই আমাদের দরকার একটা সুন্দর সমাজ চালানোর জন্যে আমাদের সব ধরনের মানুষ দরকার ছেলে দরকার মেয়ে দরকার সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে ঠিক প্রত্যেকটা সেক্টরের জন্য এরকম বড় করে তুলব কিন্তু আমি প্রথমে যে কথা বলেছিলাম আমরা তাদেরকে যাই কিছু মানায় না কেন আমাদের মন থেকে যেন এটা দূরে সরে না যায় তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ঝাড়েদ্বার হও ড্রাইভার হও লোহালকর বানানকারী হও তোমাকে কিন্তু ভালো মুসলমান হতে হবে এবং এইভাবে আমরা সবাই আল্লাহর চোখে সমান এবং আল্লাহর চোখে সেই ভালো যার তাকুয়া ভালো পাক এইভাবেই আমাদের সন্তানদেরকে বড় করে তুলুন তাদেরকে মানুষ করে তুলুন আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন আমরা একসাথে যেন সবাই জান্নাতে যেতে পারি আল্লাহ পাক কবুল করুন আমিনুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবির আলমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত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 जकता तो दान अर्थ पलर बैंक छाचल्लिस तीन दुई তিন শূন্য এক আই ব্যানি চার নয় এ টাকা এট তিন ইমেল করুন পরিচর্যা ছাড়া কোন জিনিসই।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 काल रात साढ़े एगारोटादे और रात एगारोट भारत पिस मुस्लिम अबर्जन के इसलमर दीबें बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल काल रात रत साढ़े नेश